মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলী আম্মা বাদ পৃষ্টি বাংলার সম্মানিত সুধি ও দর্শক বৃন্দ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যেখানে থেকেই আপনারা এই দর্শ উপভোগ করছেন তাদের সকলকে আমরা আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি এই পর্বে আমরা যে হাদিসের বাকি অংশ যেখানে রসসলআ আমি কি তোমাকে খেয়ের বাকল্লানের দরজা সমূহর কথা বলব না আবু আবুল খেয়ের কি এর কথা বললেন এবং রাত্রিতে নফল এবাদতের কথা বললেন আমরা এই প্রসঙ্গে কিছু আলোকপাত করবো প্রথমত আল্লাহরবুল্লা আলামিন। আমাদের উপরে কিছু আমলকে ফরজ করেছেন যে ইসলামের বুনিয়াদ ইসলামের বৃত্তি যেগুলি আমাদের উপরে অবশ্য করণীয় যার থেকে আমাদের পরিত্রাণের কোনো উপায় নাই এবং যেগুলি অস্বীকার করলে ইসলামে থাকা যাবে না যেগুলি ছেড়ে দিলে মোমিন হওয়া যাবে না ফাসেক শেখ হতে হবে সেগুলি আমরা জেনেছি এগুলির মাধ্যমেই কেবলমাত্র আল্লাহকে পাওয়া যায় সে পথও আমরা জেনেছি একজন মানুষ যদি সত্যিকার অর্থে নিষ্ঠার সাথে সে ফরজগুলি আদায় করে তাহলেও সে জান্নাতে যাবে মানুষ তার জীবনে কয়জন আছে নিশ্চয়তা দিতে পারে যে আমলটা সঠিক করবে এবং সোলোয়ানা আদায় হবে যথার্থরূপে হবে যতই সুন্দর করে সোনা আদায় করি না কেন আল্লাহ যেভাবে চেয়েছিলেন সেভাবে কি আমরা সাল্লাহ আদায় করতে পারছি এজন্য তো সালাম ফেরেই আমাদেরকে বলতে হয় আস্তাফর আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি তোমার যে জালত মহত্ব আজমত সেই অনুযায়ী যাবে তোমাকে সিজদা করার কথা আমি অধম সেইভাবে সিজদা করতে পারি নাই অপারগতার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি কেবল ফেরেস্তা যাদেরকে আল্লাহ যা আদেশ করেন তা পালন করেন তাতে কোনো তারা ব্যত্যয় ঘটান না অন্যতা করেন না নাফরমানি করেন না তারা আল্লাহর মোকার নিকটতম বান্দা আল্লাহ বলছেন মুকরামুন তার হচ্ছে সম্মানী বান্দা তাহলে বুঝতে পারেন যে আমরা মানুষ হিসাবে আমাদের জৈবিক চাহিদা আছে আমাদের পেটের তাড়না আছে জঠর জারা আছে সবগুলি নিয়ে আমরা চলছি জগৎ সংসারে চতুর্দিক থেকে যেন আমাদেরকে অন্যায় গ্রাস করার চেষ্টা করতেছে এই অবস্থায় আপনি আমি যে ফরজ আদায় করব কঠিন মুজাহাদার মাধ্যমে কঠিন চেষ্টার মাধ্যমে আমাদেরকে ফরজ আদায় করতে হবে এরপরেও এই ফরজ আদায় দিয়ে আমরা কি যথেষ্ট বলে দাবি করতে পারি কেন না কেননা রসুল্লাহ সাল্লসলাম হাদিসে বলেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন প্রথম বান্দার ফরজসমূহ ওজন করবেন ফরজ ওজন করার পরে আল্লাহ রবুল্লাহ আলমিন বলবেন ঘাটতি হয়েছে দেখো তো আমার বান্দার অন্য কোন এক্সট্রা আল্লা মানে আল্লাহর কাছে পৌঁছার যে উপায় তার মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের হল আল্লাহ যে ফরজ করেছেন সেগুলি এই ফরজগুলি আদে আপনাকে অবশ্যই করতে হবে কেন এগুলি আল্লাহ রবী নির্ধারিত করে দিয়েছেন এবং এগুলি আল্লাহ চেয়েছেন কিন্তু এর একস্ট্রা যদি আপনি নফল আবাদত করেন কল্যাণের দরজা আরও খোলা আছে সেগুলি যদি আপনি আমল করেন যেমনটি আল্লাহ রব্লা আলম বলেন উল্লেখের পর এবার বললেন আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের পথ দেখাবো না যেগুলি করলে তুমি আরও বেশি কল্যাণ লাভ করতে পারো এবার রসুল্লাহামের কথা বললেন প্রথমেই তো উল্লেখ করেছেন সিয়াম এটা রামাদানের সিয়াম ফরজ এরপরে রসুল আবাদতের কথা বললেন নফল সিয়াম নফল সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল সাল আলী বলেছেন কেউ যদি আল্লাহর পথে একদিন রোজা রায় একটে রোজা ওই রবুল্লাহের একটি রোজার বিনিময়ে তার থেকে জাহান্নকে এই রোজা কথো বড় দেখি এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এক্সটা নফল রোজার কথা বলেছেন নফল রোজার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে রমাদানের পর সওয়ালের ছয়টি রোজা রাখা আর উল্লেখযোগ্য হচ্ছে আরাফার একদিনের রোজা রাখা আরাফার একটি রোজা বিগত এক বছর এবং আগাম এক বছর দুই বছরের গোনাকে ক্ষমা করে দেয় আর আশুরার একটি রোজা মোহরমের দশ তারিখের রোজা এটি মুসা আল ইসলামের স্মৃতিচারণ করে রোজা যেটি রসুলসল্লা আলী ইসলাম রেখেছিলেন সাহাবাদেরকে রাখতে আদেশ করেছিলেন ওই একদিনের রোজা বিগত এক বছরের গুনাকে ক্ষমা করে দেবে এছাড়া যদি কেউ পুঁথি চন্দ্র মাসের তিনটি দিন আয় বেইজ যাকে বলা হয় যেদিন চাঁদ পূর্ণতার দিকে যায় তেরো চোদ্দো পনেরো এই তিন দিনের যদি নফল রোজা রাখে আল্লাহ রব্লা আলমিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কে আন্নাহ সামা দাহর সে যেন পুরা বৎসরই রোজা রাখলো প্রতি তিনটা করে রাখবে আর প্রত্যেকটাকে আল্লাহ রবাহ আলমিন দশগুণ করে দিয়ে তিন দশে ত্রিশ পুরাইয়া মাসের রোজা রাখলে যে নাকি হবে সে নাকি তার আল্লাহ রবুল্লাহ আলমিন বান্দার আমল নমাই দিয়ে দেবেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল আলী সাল্লাম বললেন অসৌম জুননা জুননা বলা হয় ঢালকে ঢাল কি শত্রুর বা প্রতিপক্ষের আক্রমণ ঠেকাবার জন্য যে অস্ত্রটি ব্যবহার করা হয় সেটিকে বলা হয় ঢাল আমরা এখন দেখি যে দাঙ্গা পুলিশের সাথে প্লাস্টিকের একটা ঢাল থাকে ওটা দিয়ে আপনার যারা পিকেটার তাদের পিকেটিংকে আটকায় রাখে এটাকেই বলে ঢাল রসুলসল্লা আলীসাল্লাম বললেন শ্যাম বা রোজা সেটা হচ্ছে ঢাল কিসের ঢাল রুজা মানুষকে অন্যায় থেকে শৈতানিকর মহতে বাঁচিয়ে রাখার ঢাল যখন মানুষ রুজা রাখে তখন তার শিরা উপশিরাগুলি সংকুচিত হয়ে যায় আর যখন সংকুচিত হয়ে যায় তখন শয়তান সেখানে প্রবেশ করতে পারে না এজন্য মানুষ ও রোজার মাধ্যমে শ্রয়ামের মাধ্যমে সে বেশি করে আত্মশুদ্ধি অর্জন করতে পারে শয়তানের আক্রমণ থেকে নিজেকে বাঁচাইতে পারে যেন সে অন্যায়ের বিরুদ্ধে সিয়ামকে ঢাল হিসাবে ব্যবহার করলো। অপর বর্ণায় আসছে যে সিয়াম এমন একটি যে আবাদতের মাধ্যমে বান্দা জাহান্নাম থেকে বেঁচে যায় এজন্য জাহান্নাম এর মাঝখানে ঢাল হয়ে যায় সিয়াম ইয়েজিন্ন বিহাল আব্দু মিনার নার বান্দা জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য সিয়াম ঢাল হিসেবে কাজ করে শুধুও দর্শক বিন্দু এভাবে রসুল সাল আলিয়াম নফুল সিয়ামের প্রতি উদ্বুদ্ধ করলেন এরপর বললেন আসু তুতফিউলিউল সৎখা করলে ভুল ভ্রান্তি গুছে যায় যেমন করে আগুন পানিকে নিবিয়ে দেয় তাহলে বোঝা গেল সৎখা এমন একটি উপায় যার মাধ্যমে আপনার জীবনে অজান্তে ঘটে যাওয়া বিচ্ছু থেকে আপনি মুক্ত হতে পারেন সদকা এমন একটি উপায় যার মাধ্যমে আপনি আল্লাহর গজব থেকে ক্রুত থেকে বাঁচতে পারেন রসুল সাল আলিউসাল্লাম বলেছেন তুৎবর রব সৎ মানুষকে তার রবের ক্রুত নেবয়ে দেয় সৎকা করলে আল্লাহ রব আলমিন মালবৃত্তি করে দেন সৎকা করলে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবল করেন সদ্কা করলে আল্লাহ রবুল আয়ালিন তার জন্য শিফা দেন রোগ মুক্তি দান করে থাকেন শুধু দর্শক বৃন্দ সময় আলো একটা বিরতির বিরতির পর বাকি আলোচনা পড়া করব ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আমি আপনারা দেখছেন বাংলা। কলাম ওর আন বুঝতে চান আন বুঝতে হলে সহায়ক হিসাবে রলু মুল সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রাম চোখ রাখুন पुरान भारण की विषय ज्ञान रखा जरूरी जानते होले देखुन, कुरान ओ इस्लामी प्रती राद शारे आड़ आप शकाल टीवी लागे, आपनी कथा बोलते सत्यवाली और न्यायपरय होते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 সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমরা বলতেছিলাম যে দাঙ্গা পুলিশ সে একটা প্লাস্টিকের খাঁচা নেয় অথবা বেতের খাঁচা যার মাধ্যমে প্রতিপক্ষের ইটপাকাল থেকে সে নিজেকে আত্মরক্ষা করে রসুলসল্লাহ আলী সাল্লাম বললেন সৈয়াম বা রোজা সেটা হচ্ছে ঢাল কিসের ঢাল রোজা মানুষকে অন্যায় থেকে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 অপর বর্ণায় আসছে যে সিয়াম এমন একটি আবাদত যে আবাদতের মাধ্যমে বান্দা জাহান্নাম থেকে বেঁচে যায় এজন্য এর ঢাল হয়ে যায় জাহান্ন আব্দু মিনের নার বান্দা জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য সিয়াম ঢাল হিসাবে কাজ করে শুধুও দর্শক বিন্দু এভাবে রসুল সাল আলিউসাল্লাম নফল সিয়ামের প্রতি উদ্বুদ্ধ করলেন এরপর বললেন الصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار صدقة كور لئے بھول برانتی گوچھ جائے جمن قرئ عغون پانی کے نبیئ دے لذلك بوجا گلو صدقاء امونیتی اوپائے جارمد دھومیں اپنا جبون اجانتے گھوٹے جوا تُوٹے بچوتے کے اپنے موقتو خوتے پارن صدقاء امونیتی اوپائے جارمد আপনি আল্লাহর গজব থেকে ক্রুত থেকে বাঁচতে পারেন রসুল সাল্লাম বলে আল্লাহ রব আয়ালমিন মালবৃদ্ধি করে দেন সৎকা করলে আল্লাহ রবাহ আয়ালমিন তার দোয়া কবুল করেন সৎকা করলে আল্লাহ রবুল্লা আয়ালমিন তার জন্য শিফা রোগমুক্তি দান করে থাকেন আমরা বলব যে আপনি রোগ মুক্তির জন্য এদিকে ওদিকে না দৌড়াইয়া আপনি সৎকা আদায় করেন ওই রোগের নিয়ত করে যে আল্লাহ এটা আমি দিলাম তুমি আমাকে এই রোগ থেকে মুক্ত করে দাও আল্লাহ রবাহিন আপনাকে অবশ্যই মুক্ত করবেন আল্লাহ রবাহ আলমিন আপনার প্রতি সদয় আপনার প্রতি মেহরমান অতপর শুধুও দর্শকবৃন্দ রসুল সাল্লাহ আল ইসলাম বললেন ও সল্যাতুল রাতের মধ্য ভাগে সলাত আদায় করা এটি আসলে তাহাজুদের সলাত এ সলাত রসুল্লাহ সাল্লসালামের উপরে আল্লাহরবুল্লা আলমিন স্পেশাল্লি খাস করে তার উপরে ফরজ হিসেবে আখ্যায়িত করেছিলেন আল্লাহর আলম বলছেন তোমার জন্য তাহাজুদকে একটা অবদারিত করে দিলাম হতে পারে আল্লাহ রব্লা আলম অতি শীঘ্রই তোমাকে প্রশংসিত উচ্চ আসন দান করবেন প্রিয় নবী এই কোরআন তেলাউ করো পোড়া রাত দাঁড়াও অর্ধ রাত দাঁড়াও বেশি অংশ দাঁড়াও যতটুকু পারো দাঁড়াও আমি তোমার উপরে অতি শীঘ্রই অতি গুরুত্বপূর্ণ ভারী একটা জিম্মাদারি দিতে যাচ্ছে এই জিম্মা জিম্মা নবুয়তের জিম্মা এই দায়িত্ব পালনের জন্য যে হিম্মতের প্রয়োজন হবে কিসের মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্কের মাধ্যমে আল্লাহ যদি আপনাকে তৌফিক না দেন আপনি কিন্তু পারবেন না সেজন্য তার হাবিব মুস্তফা সাল আলিউসাল্লামকে আল্লাহআ বলছেন তুমি এই রাতির নামাজের মধ্য দিয়ে তুমি শক্তি অর্জন করো তোমাকে আমি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছি বন্ধুগণ এই দগত সংসারে অনেক প্রকৃতপক্ষে নেতৃত্ব তুমি রাজত্বের মালিক تُؤْتِي الملک من تشاه، جاك اچَّ تمي راجد ديئت حقو و تنزع الملک من من تشاه، جادتك اچَّ تمي راجد تُچينيئنو تُعِزُّ من تشاه، جاك اچَّ تمي ازد دو و تُذِلُّ من تشاه، جاك اچَّ تمي ذِلُّت دو و بدست کرو بي ادخال خیر تُمارا حده كلا جب ادخال تجب الكا تجب محن الله حده دخاجت چه جي امرہ نجيرا عائلية بست ہوئے پروچي اوت سبتار মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লাম বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন যখন কোনো ব্যক্তিকে পছন্দ করেন তার আবাদত বন্দী তার নিষ্ঠাবুদের উপরে ভিত্তি করে আল্লাহ যখন কাউকে পছন্দ করেন তখন আল্লাহ ফেরেশিব্রিলকে ডাক দিয়ে বলেন অজিব্রিল আমি এই লুকটাকে পছন্দ করি তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রিল তাকে ভালোবাসেন এবং জিব্রিল আসমানবাসী সকল ফেরেশ তার মধ্যে ঘোষণা দিয়ে দেন যে হে আসমানবাসী ফেরেশ তারা এই লুকটিকে আল্লাহ ভালোবাসেন আমিও ভালোবাসি তোমরাও ভালোবাসো অথবা সবাই লোকটিকে ভালোবাসে এরপর সবাই যখন ভালোবাসে তখন আল্লাহ রব্বুল আলমিন এই লুকটাকে জমিনে গ্রহণযোগ্যতা দান করেন আল্লাহ যদি কাউকে গ্রহণযোগ্যতা দান করেন সেই হয় প্রকৃত নেতা আমাদের কি সেই যোগ্যতা অর্জনের জন্য রাত্রি জাগরণ করতে হবে রসুলসল্লা আলিউসাল্লাম মুসলিম শরীফের মধ্যে আছে হাদিস এসাদ ফর্মিয়েছেন সলাতের মধ্যে ফরজ সলাতের পর সবচেয়ে উত্তম সলাথ হচ্ছে রাত্রি জেগে নামাজ পড়া আচ্ছা বলুন তো রাত্রে কে জাগবে যার আল্লাহ প্রেম আছে আরামের ঘুমকে হারাম করে দিয়ে উঠে যাবে কে যার আল্লাহর প্রতি আসক্তি আছে যে আল্লাহকে ভয় করে বেশি সেই তো জাগবে বলুন তো দিনের আবাদত্ব হতে পারে লুক দেখানো হতে পারে কিন্তু নিশী রাত্রে পৃথিবী যখন নিথর নিঝুম সব ঘুমিয়ে গেছে এই সময়ে উঠা চারটেখানি কথা গভীর নিশি কালে মানুষ ঘুমিয়ে যখন থাকে উঠবে তখন বিশ্বপুর ডাকে তুমি এটা কি চারটেখানি কথা কখন উঠবে সেই প্রেরণা সেই ইমান সেই জজ্বা থাকলেই তো সেজন্য আল্লাহ রব্বুর আনীন বলছেন সোরয় সিজদার ষোল নম্বর আয়াতে জ্যাল তারা তাদের আরামের বিছনা থেকে পার্শ্ব দেশকে উঠে এনে এবং তাদের আল্লাহ করা এই পেশ করার মধ্য দিয়ে তারা আল্লাহর সান্নিধ্য পৌঁছে যায় প্রিয় হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লাম এর সাদ করেনা এবং এসে ডাকতে থাকেন হালমিন কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও আমি থমাদেরকে ক্ষমা করে দেবো কে আছো রুজির তালাসী আমার কাছে রুজি চাও আমি তোমাদেরকে রুজি দেব কে আছো অভাবগ্রস্ত অভাব মুক্তির ফরিয়াদ জানাবে ভালো কে আছো অসুস্থ আমি তোমাদেরকে সুস্থতা দান করব। আমার কাছে প্রার্থনা করো এটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম এ টাইমটি সবাই পারবে না কেবলমাত্র আল্লাহ প্রেমিক মানুষের পক্ষেই সেটা সম্ভব হবে অন্য কারো পক্ষে এইভাবে নিশিরাত্রে এবাদতে নিমগ্ন হওয়া সম্ভব না প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লসাল্লাম স্ত্রীদের হক আদায় করতেন অথপর চুকের হক আদায় করতেন ঘুমিয়ে যেতেন আবার কিছু সময় আল্লাহর ধ্যানে মশগুত থাকতেন সাহাবি আবু হরে রাজিয়াল তিনি তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় রসুলসাল আলিউসাল্লামের সাথে কাটিয়েছেন হাদিস শিকার জন্য এবং শিখেছেন বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণাকারী সাহাবি আবু হরে রাজিয়াল্লাহ আনহু তিনি নিজে তার জীবনীতে দেখা যায় তিনি রাতকে তিন ভাগ করে ফেলেছেন এক অংশে তিনি জাগতেন আরেক অংশে তার স্ত্রীকে জাগিয়ে দিতেন আরেক অংশে তার কন্যাকে জাগিয়ে দিতেন এভাবে রুটিন করে তিনি চাইতেন না তার ঘর সেটি যেন কবরের মতো হয় বরং তিনি চাইতেন সেটা যেন এবাদতের স্থান হয় রাত ভর তার করে আবাদত হইতে থাকে আল্লাহ আকবর কি ছিল চমৎকার প্রতিযোগিতা রাত্রি জেগে আবাদত করার কোন দুর্ভাগ্য আমরা সেই প্রতিযোগিতা থেকে অনেক অনেক পিছে হটে গেছি আমরা ফরসটুকু আদায় করি না নফল তো দূরের কথা অতস আল্লাহ আলামিন। র্নাত্ম পেতে গেলে অবশ্যই আপনাকে কিছু এক্সট্রা আমল করতে হবে যে আমলের মধ্য দিয়ে আপনি যেতে পারেন আল্লাহ সুভান হোতায়না সোরা এর পনেরো থেকে ১৮ নম্বর আয়াত একইটি আয়াত আল্লাহ বলছেন ان المتقين في جنات وعيون যারা মুত্তাকি পরহেজগার তারা জান্নাতে থাকবে এবং উয়ুন যেখানে থাকবে অনেক ঝর্ণা সেই সুতসিনি ঝর্ণা সেই লুবনীয় মোহনীয় আকর্ষণীয় জান্নাতে তারা থাকবে কেন থাকবে আখিদিনা ما اتاهم ربهم আল্লাযি তাদেরকে যা দিয়েছেন তা নিয়ে তারা থাকবে ইন্নাহুম قبل ذلك محسنীন তারা দুনিয়ায় এহসানের সাথে নিষ্ঠাবের সাথে কর্মসম্পাদন করতেন। কর্ম সম্পাদন করতেন কেনাল্লাই তারা রাতের খুব কম সময়ই আরাম করতেন তারা রাতের কম সময়ই তারা বিশ্রাম করতেন কি করতেন অবিল আসহারি হোম বরং তারা সেই রাতের শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জেগে জেগে আল্লাহর مغফিরাত কামনা করতেন আল্লাহর কাছে দয়া চাইতেন আল্লাহর কাছে ইস্তিগফার করতেন এ জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মুফসিন এই ধরনের মানুষ যারা রাত্রি আরাম ছেড়ে দিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থেকেছে আল্লাহর ইবাদতে মশগুল থেকেছে তাদের জন্যই জান্নাত বলেছেন ইন্না এবং তাদের জন্য সেখানে ঝর্নাসমূহ শুধুও দর্শক বৃন্দ যে আমাদের জন্য ফরজ যে কর্মসমূহ রয়েছে ইসলামের বুনিয়াদ এ বুনিয়াদের পরেও আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি দয়াপর অবশ্য আরও কিছু সুযোগ দিয়েছেন কল্যাণের সমূহ খুলে দিয়েছেন আমরা যে যেকোনোভাবে এই সমস্ত কল্যাণগুলির মধ্য দিয়ে আমরা কল্যাণ অর্জন করতে পারি একটা কথা মনে রাখতে হবে সেটি হলো এই কল্যাণের দরজা খোলা তার অর্থ এই নয় যে আপনি ইচ্ছা করে কোনো আবাদত বানিয়ে করে ফেলবেন নৌ রসুলসল্লা আলিউসাল্লাম সাহাবিকে কল্যানের দরজা খুলে কী কী কল্যাণ করতে হবে সেটা কিন্তু উল্লেখ করে দিচ্ছেন সেখানে তিনি বলছেন নফল সিয়ামের কথা বলছেন বলছেন নফল সদ্খা আদায় করার কথা বলেছেন নফল নামাজ সালাতের কথা বলেছেন যেগুলি শরীয়ত নির্ধারিত এইগুলির মধ্য দিয়েই আপনাকে আগাইতে হবে এগুলির মধ্য দিয়ে আপনাকে অগ্রসর হতে হবে তাই আসুন আমরা কল্যাণের অবারিত দারসমূহ। সমূহ বুঝি উপলব্ধি করি এবং সেই অনুযায়ী আমরা প্রতিযোগিতায় প্রবৃত্ত হই আল্লাহ রবমিন আমাদের সকলকে বেশি বেশি করে খের ও কল তৌফিক দান করুন ওসাহাবি আজ আলাইকুম। ورحمة الله وبركاته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 প্রতি শুক্রবার অসন্তুষ্টি পাপ বলে জান মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে বিচলিত মা পাপ